আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা তথ্য বিনিময় চুক্তি এই প্রতিবেদনটি সিআইএসএসএম এর বহুংশীজন ভিত্তিক সাইবার নিরাপত্তা ঝুঁকি ব্যবস্থাপনা প্রকল্পের অংশ হিসেবে তৈরি করা হয়েছে যা ল্যাবরেটরি ফর টেলিকমিউনিকেশন সায়েন্সেস এর সহায়তায় পরিচালিত প্রকল্প দলটি এই ধারণা থেকে শুরু করেছিল যে আনুষ্ঠানিক সাইবার তথ্য বিনিময় চুক্তি এবং সমঝোতা স্মারক সাইবার সহযোগিতার নিয়ম তৈরির ভিত্তির একটি গুরুত্বপূর্ণ অংশ বিগত কয়েক বছর ধরে বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম বারবার বলেছে যে সাইবার হুমকি এবং দুর্বলতা সাইবার সুরক্ষার জন্য জাতীয় পদ্ধতি সর্বোত্তম অনুশীলন উদ্বেগের ঘটনা এবং প্রতিক্রিয়ার পদ্ধতি সম্পর্কে তথ্য বিনিময় পারস্পরিক সাইবার নিরাপত্তা বৃদ্ধি করতে পারে এবং ভুল বোঝাবুঝি ও সংঘাতের ঝুঁকি কমাতে পারে এই গবেষণায় দেখা গেছে যে সাইবার নিরাপত্তা তথ্য বিনিময় চুক্তিগুলি ধারণার চেয়ে সংখ্যায় বেশি কিন্তু কম সুনির্দিষ্ট প্রকল্পটি একশত বিভিন্ন দেশ এবং দুই হাজার তিনশত গনপঞ্চাশটি স্বাক্ষর সম্বলিত একশত ছিয়ানব্বইটি চুক্তি নথিভুক্ত এবং বিশ্লেষণ করেছে চুক্তিতে ব্যাপক স্বাক্ষর এবং সম্পর্কিত মন্তব্যগুলি দেখায় যে তথ্য বিনিময় প্রয়োজনীয় এই নীতির উপর ব্যাপক ঐকমত্য রয়েছে তবে বাস্তবে কতটা এবং কি ধরনের তথ্য বিনিময় হয় তা অস্পষ্ট চুক্তির অল্প কিছু দলিল জনসাধারণের জন্য উন্মুক্ত এবং যেগুলি উন্মুক্ত সেগুলিতে প্রায়শই অস্পষ্ট ভাষা ব্যবহার করা হয় এবং আরো সাইবার সুরক্ষা তথ্য বিনিময়ের সম্ভাব্য সুবিধা থাকা সত্ত্বেও অনেক প্রতিবন্ধকতা এবং কাঠামোগত বাধা রয়ে গেছে এই প্রকল্পটি কেবল রাষ্ট্রগুলি কী করতে সম্মত হয়েছে সে সম্পর্কে নয় তারা প্রকৃতপক্ষে কী করে এবং কেন তারা সেই সিদ্ধান্তগুলি নেয় সে সম্পর্কেও যতটা সম্ভব তথ্য সংগ্রহ করেছে হিচেন্স টি এবং গোরেন এন দুই প্রতিবেদন সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ ইউ ম্যারিল্যান্ড এক জুলাই দুই হাজার তারিখে ভুল ও সরানো হয়েছে থেকে সঙ্গিহিত ইন্টারনেট অ্যান্টিট্রাস্ট আইন এবং এর উন্নয়ন চীন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের তুলনার ভিত্তিতে একটি গবেষণা ইন্টারনেট কোম্পানিগুলির একচেটিয়া আধিপত্যের সমস্যা অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক বাজার কিভাবে সংজ্ঞায়িত করা যায় বাজারে প্রভাবশালী অবস্থানের অপব্যবহার কীভাবে নির্ধারণ করা যায় ইত্যাদি বিষয়গুলি চীনা আইনি ব্যবস্থায় অনুপস্থিত এই শূন্যস্থান পূরণ করার জন্য চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র চীন এবং ইউরোপের তুলনার ভিত্তিতে বিচারিক অনুশীলন আইনশাস্ত্র বিশ্লেষণ এবং অন্যান্য দিকগুলির গভীর ব্যাখ্যার সাথে মিলিতভাবে নিম্নোক্ত গবেষণাপত্রে একটি তুলনামূলক আইন অধ্যয়ন করা হয়েছে উৎস শোল জুলাই দুই জার্নাল অফ এডুকেশন হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস দুই ভলিউম অ্যাক্ট দুই সুগুয়াং ফেং স্কুল of ইউনিভার্সিটি of Science অ্যান্ড Technology বেইজিং চিন এবং জিয়ালিং ঝাং স্কুল অব গুয়াংডডোং ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ চিন সংশ্লিষ্ট লেখ্যের সাথে যোগাযোগের ঠিকানা চার এক নয় দুই সাত এক আট শূন্য অ্যাট আন্তর্জাতিক বাণিজ্য আইন এবং পরিচালনা দৃষ্টিভঙ্গি এবং অনুশীলনের সমন্বয় এই উন্মুক্ত প্রবেশাধিকার বইটি পরীক্ষা করে দেখেছে যে কিভাবে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিগুলি আন্তঃসীমান্ত ডেটা প্রবাহের উপর দেশীয় প্রবিধানের ক্ষেত্রে প্রযোজ্য হয় এবং তারপরে বৈশ্বিক ডেটা পরিচালনার ক্ষেত্রে বিকসিত রীতিনীতি এবং অনুশীলনের সাথে আন্তর্জাতিক বাণিজ্য আইনকে সামঞ্জস্যপূর্ণ করার জন্য একটি বহুস্তরযুক্ত কাঠামো প্রস্তাব করে ডিজিটাল বাণিজ্য এবং বৈশ্বিক ডেটা পরিচালনা একটি অনন্য সন্ধিক্ষণে অবস্থান করছে যা উল্লেখযোগ্য নীতি নির্ধারণী চ্যালেঞ্জ উত্থাপন করে এই বইটি ডিজিটাল বাণিজ্য এবং বৈশ্বিক ডেটা পরিচালনার সংযোগস্থলে পাঁচটি নীতিক্ষেত্রকে কেন্দ্র করে গোপনীয়তা সাইবার নিরাপত্তা ডেটাতে সরকারি প্রবেশাধিকার ডেটা বিভাজন এবং প্রতিযোগিতা পাঁচটি পৃথক অধ্যায়ে এই বইটি বিশ্লেষণ করে যে কিভাবে এই প্রতিটি নীতি ক্ষেত্রের বিভিন্ন ধরনের দেশীয় আইন আন্তর্জাতিক বাণিজ্য আইনের বিদ্যমান বিধানগুলির সাথে সংযুক্ত অতঃপর এই প্রতিটি অধ্যায় দেশীয় এবং আন্তর্জাতিক স্তরে ডেটা নিয়ন্ত্রণের সেই নির্দিষ্ট ক্ষেত্রে বিকশিত রীতিনীতি মান এবং সর্বোত্তম অনুশীলনের সাথে আন্তর্জাতিক বাণিজ্য আইনকে সামঞ্জস্যপূর্ণ করার চ্যালেঞ্জ এবং সম্ভাবনাগুলি অন্বেষণ করে এই ফলাফলগুলির উপর ভিত্তি করে চূড়ান্ত অধ্যায়টি বৈশ্বিক ডেটা পরিচালনার ক্ষেত্রে বিকশিত রীতিনীতি এবং অনুশীলনের সাথে আন্তর্জাতিক বাণিজ্য আইনকে সামঞ্জস্যপূর্ণ করার জন্য একটি বহুস্তরযুক্ত কাঠামো প্রস্তাব করে এই বইটির মূল বার্তা হল যে আন্তর্জাতিক বাণিজ্য আইন অর্থপূর্ণভাবে বৈশ্বিক ডেটা পরিচালনার রীতিনীতি এবং অনুশীলনের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে পারে এবং এগুলোর বিকাশে অবদান রাখতে পারে এটি ডিজিটাল অর্থনীতির বিভিন্ন স্টেক মধ্যে শক্তিশালী নিয়ন্ত্রক সহযোগিতা বৃদ্ধি করতে পারে যেহেতু এই বইটি ডেটা নির্ভর বিশ্বে ডিজিটাল বাণিজ্য নিয়মগুলির তাৎপর্যের উপর একটি বিস্তৃত দৃষ্টিকোণ প্রদান করে এটি ডিজিটাল বাণিজ্য এবং ডেটা নিয়ন্ত্রণ নিয়ে কাজ করা পণ্ডিত অনুশীলনকারী এবং নীতিনির্ধারকদের উপকৃত করবে এবং পাঠকদের ডিজিটাল বাণিজ্য নিয়মগুলির ভবিষ্যৎ উন্নয়নের ক্ষেত্রে নতুন নতুন পথ অন্বেষণে সহায়তা করবে উৎস 11 মার্চ দুই নেহা মিশ্র আন্তর্জাতিক বাণিজ্য আইন এবং বৈশ্বিক ডেটা পরিচালনা দৃষ্টিভঙ্গি এবং অনুশীলনের সমন্বয় সাইবার স্পেসে আন্তর্জাতিক আইন এই অধ্যায়ে সাইবার জগতে কয়েকটি মূল নীতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই নীতিগুলো হলো কিভাবে আন্তর্জাতিক আইন তৈরি হয় কখন শক্তি প্রযোগ করা নিষিদ্ধ সার্বভৌমত্ব অন্য রাষ্ট্রে হস্তক্ষেপ না করা কোন রাষ্ট্রের কোনও বিষয়ে বিচার করার ক্ষমতা এক্তিয়ার আন্তর্জাতিক মানবিক আইন এবং ডিজিটাল দুনিয়ায় মানবাধিকার সাইবার হামলা এবং সাইবার জগত পরিচালনার ক্ষেত্রে বর্তমানে চালু থাকা আন্তর্জাতিক আইনের নিয়মগুলো কিভাবে ব্যাখ্যা করা এবং প্রযোগ করা উচিত তা নিয়ে রাষ্ট্র বিশেষজ্ঞ এবং অন্যান্য পক্ষগুলোর মধ্যে যে জটিলতা এবং বিতর্ক আছে সেগুলো বুঝতে প্রতিটি বিষয়ে গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে উদাহরণস্বরূপ সাইবার স্পেসের সার্বভৌমত্বের আলোচনায় দেখা যায় যে এটি আন্তর্জাতিক আইনের একটি নীতি নাকি নিয়ম তা নিয়ে রাষ্ট্রগুলির মধ্যে বিভাজন রয়েছে এর প্রভাব হলো কখন সাইবার স্পেসে রাষ্ট্রীয় পদক্ষেপগুলি সার্বভৌমত্বের লঙ্ঘন বলে বিবেচিত হবে একইভাবে সাইবার স্পেসে আন্তর্জাতিক মানবিক আইন এবং মানবাধিকার প্রযোগের বিশেষটি ডিজিটাল ক্ষেত্রে ঐতিহ্যগত আইনি ধারণাগুলি সম্প্রসারণের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলি তুলে ধরে বিশেষ করে সাইবার কার্যক্রমের অনন্য বৈশিষ্ট্য এবং বেসামরিক ও সামরিক পার্থক্য গোপনীয়তা এবং মত প্রকাশের স্বাধীনতার উপর এগুলোর প্রভাব বিবেচনা করে এই অধ্যায়ে জোর দেওয়া হয়েছে যে সাইবার স্পেসে আন্তর্জাতিক আইনের প্রাসঙ্গিকতার বিষয়ে একটি বিস্তৃত ঐকমত্য থাকলেও এর প্রযোগের সূক্ষ্ম বিষয়গুলি এখনও শিক্ষাগত এবং কূটনৈতিক বিতর্কের বিষয় এটি আন্তর্জাতিক আইনের নীতিগুলি সমুন্নত রেখে সাইবার স্পেসের বিশেষত্বগুলি যথাযথভাবে মোকাবেলা করার জন্য চলমান গবেষণা স্পষ্টীকরণ এবং সম্ভাব্য নতুন নীতিগত কাঠামোর প্রয়োজনীয়তার প্রতি ইঙ্গিত করে এই জটিল বিষয়গুলি সম্পর্কে গভীরতর বোধগম্যতা বৃদ্ধির জন্য সুপারিশকৃত পঠন এবং সংস্থানগুলির মাধ্যমে এই অধ্যায়টি শেষ হয়েছে যা ইঙ্গিত করে যে সাইবার স্পেসে আন্তর্জাতিক আইন সম্পর্কিত আলোচনা সজীব এবং এখনও মীমাংসিত নয় উৎস সতেরো মার্চ দুই আন্তর্জাতিক আইনের পাচ্যপুস্তক উৎস সতেরো মার্চ দুই আন্তর্জাতিক আইনের পাচ্যপুস্তক